কোন বিচার চোখে পড়ে না রোহিঙ্গা মুসলিম হত্যার বদলা চাই মোড়া সকলে পারলে ঠেকাও পারলে ঠেকাও পারলে ঠেকাও পারলে ঠেকাও ডাইরেক্ট প্রতিশোধ নাও ডাইকট প্রতিরশোধ নাও ডাইরেক্ট প্রতী শোধ নাও ডাইরেক্টোধ নাও নাও বাচ্চা হওয়ার কান মৌলা বাচ্চাও মুসলমান মৌলা বাচাও অন্ত রে ইমানামা দে বাচ্চা হওয়ারা কান মৌলা বাচাও মুসলমান মৌলা বাচাও অন্ত রে ইমানামা দে দৌহেদায়ত না হয় ধ্বংস কর জালি মে দৌহেদায়ত না হয় ধ্বংস কর জালি মে হচ্ছা হওয়ার কান মৌলা বাচ্চা মুসলমান মৌলা বাচাও অন্তরে ইমান মাদে হে বাচ্চা হওয়ার কান মৌলা বাচ্চাও মুসলমান মৌলা অন্তরে ইমান বাচ্চা মুসলমান কালীমার পীড়নে মৈত্রী বন্ধনে আমরাই শক্ত সবল অস্ত্র শস্ত্রতে বর্ম হাতিয়ারে হয় তোমরা দুর্বল কালিমার পীড়নে মৈত্রী বন্ধনে আমরাই শক্ত কোনো গবেষণা করে লাভ নেই কখনো গবেষণা করে লাভ নেই কোনো গবেষণা করে লাভ নেই কখনো গবেষণা করে লাভ নেই কোন প্রহরণাতন কোন সিপাহীর প্রতীক্ষা নয় সবলে চলো রোহিঙ্গা মুসলিম হত্যার বদলা সকলেও পারলে ঠেকাও পারলে ঠেকাও পারলে পারলে ডাইরেক্ট প্রতিশোধ নাও ডাইরেক্ট প্রতিশোধ নাও ডাইরেক্ট প্রতিশোধ নাও ডাইরেক্ট নাও! ডাইক্ট শোধ না বাচ্চা হওয়ালা কান মৌলা বাচাও মুসলমান মৌলা বাচাও অন্তরে তো রে ইমান হওয়ার কান মৌলা বাচাও মুসলমান মৌলা বাচাও অন্তরে তো রে বাচ্চা হওয়ার কান মৌলা বাচাও মুসলমান মৌলা বাচাও হম তো রে ইমান মদে দোহে দায়াত হয় ধ্বংস কর জালিমে দোহে দায়াত হয় ধ্বংস কর জালিমে বাচ্চা হওয়ারা কান মৌলা বাচ্চা মুসলমান মৌলা bachcha ho ara ka nawala bachcha musliman nawala ontore imaan amde ভেদা ভেদে যত সব তারতম্য সব ভুলে যাই মানবিক বিচারে আর কিছু বুঝি না সীমান্তে যত সব বিচারে। আর কিছু বুঝি না কাহা কেউ চিনি না সীমান্ত খুলে দাও সজরে কোন করুণ আছে লভনে কোন করুণা কোন করুণ কোন আকুতি কোনো মিনুতি কারো দয়া চেয়ে বসে থেক না কোটি বাণীতে জয় ধনীতে চলো জিহাদের রুহিঙ্গ ডাইরে প্রধিনা বচাওয়ার কান মৌলা বাচাও মুসলমান মৌলা বাচাও অব তো রে ইমান মধে হচ্চ কান মৌলা বাচাও মুসলমান বাচাও অন্তরে তো রে ইমান bacha hwara ka n maula bachao musalman maula bachao ondure imaan am de dau hai hidayat na hoy dhans karo zalime dau hai hidayat na hoy dhans karo zalime <tos> hey, hey. bacha hwara ka n maula bachao musalman maula bachao ondure imaan am de मुसलमान मौलाओं स्वाधीनता मान कि टू कथा सुर एवं कंठे अबू अयुब अनसारे শো জনী বিপিএস হফাজুল করান মাদ্রাসা লাকশম কুমিল্লা ফেসবুক ডট কম u বি ইউ এআই ওয়াই ইউ বি এনএসএআরআই আবু আয়ুব আনসারী ফেসবুক ডট কম স্লেশ বিপিএসএস জি পরিবসনায় বিপিএস আনসার শিল্পী গোষ্ঠী প্রযোজনা আলমদিনা ডট কম শিল্পী আবুয়াই পরবর্তী আকর্ষণীয় অ্যালবাম জীবন্ত লাশ